শাইখ আহমদ মুসা জিবরীর তাফসীরীজের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার শো-র জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান আম্মা বা'দ। বিসমিল্লাহির রাহমানির রাহীম। লেখক এই বই শুরু করেছেন রাহিমের মাঝে তাওহিদের শিক্ষা লুকিয়ে আছে এই বিসমিল্লা আমাদের অতি পরিচিত হলেও আমরা এর অর্থের গভীরতা ও ব্যাপকতা সম্পর্কে অনেকেই হয়তো জানি না বিসমিল্লার মধ্যে তাওহীদের শিক্ষা অন্তর্নিহিত আছে আমরা একমাত্র আল্লাহর উপর এই ভরসা স্থাপন করছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের মাঝে তাহিদের প্রতিটি দিক পরিস্ফুটিত হয় বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লা সুহান আমাদের এই কাজের অনুমতি দিয়েছেন এই কথা মেনে নেওয়া বিসমিল্লা বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের এই কাজ করার অনুমতি দিয়েছেন আদিন আল্লাহলি এবং আল্লাহ যদি অনুমতি না দিতেন তাহলে আমরা কাজটি করতাম না সুতরাং বিসমিল্লা বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের এই কাজের অনুমতি দিয়েছেন এবং আমরা একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য কাজটি করছি আদিনাল্লাহুলি আর তাই কোন হারামে লিপ্ত হওয়ার সময় বিসমিল্লা বলা যায় না আউজ কেননা আল্লাহ তা হারাম করেছেন এবং তিনি আমাদেরকে এর অনুমতি দেননি যেমন মত পান করার আগে বিসমিল্লা বলা যাবে না কারণ আল্লাহ পানকে হারাম করেছেন এখন কোন ব্যক্তি যদি এর আগে বিসমিল্লা বলে তবে সে দ্বিগুণ গুনা করছে প্রথমত বিসমিল্লা বলে সে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন অথচ আল্লাহ তাকে কখনোই এ কাজ করার অনুমতি দেননি তাই এই কারণে সে গুণাহগার হবে আবার হারামে লিপ্ত হবার দরুন অর্থাৎ মত পান করার কারণে সে গুণাহগার হবে অবিশ্বাস হলো সত্য যে কিছু মুসলিম দেশে মত পানের আগে বিসমিল্লা বলার এই প্রবণতা চালু আছে সুতরাং বিসমিল্লা হল এই বিশ্বাস যে আমি আল্লাহর নামে শুরু করছি কারণ আল্লা সুভায় আয়লা আমাকে এটি করার অনুমতি দিয়েছেন এবং আমি একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি আর এটাই হচ্ছে তাহাই আল উল আবার দেখুন শিখার সময় আমরা নোট রাখার কথা বলেছিলাম এই যে আমরা লিখি কে আমাদের লেখার শক্তি দেন আল্লাহ আমাদের শক্তি দেন কাজেই মাধ্যমে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ যদি আমাকে লেখার শক্তি না দিতেন আমি লিখতে পারতাম না বিসমিল্লা আল্লাহ দেয়া শক্তির সাহায্যে আমি লিখছি বিসমিল্লা আল্লাহ দেয়া রিজিক থেকে আমি খাচ্ছি এবং আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি খেতে পারতাম না আমি বিস্মিল্লা বলে লিখছি কেননা আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি আমার হাতও নাড়াতে পারতাম না তা আল্লাহ কিছু করার শক্তি না দিতেন আমি কোনোভাবেই তা করতে পারতাম না এই জন্যই আল্লা সুবাহন আয়লা সুরাতের তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত ও কল্যাণ রয়েছে তা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে অর্থাৎ তোমাদের নিকট যা কিছুর ভান্ডার রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং এটি হচ্ছে ভিতরে আর বিসমিল্লাহ রহমান ই রহিম বলার মাধ্যমে যে কাজটি শুরু করা হচ্ছে তাতে আল্লাহর পবিত্র নামের সাহায্যে বারাকা ও কল্যাণ কামনা করা হয় বিসমিল্লা আমি আল্লাহর নামে শুরু করছি যাতে তিনি এতে বারাকা দেন বিসমিল্লার পর আমরা এর সাথে আর রাহমান এবং আর রাহিম যুক্ত করি এগুলো আল্লাহ তার পবিত্র বৈশিষ্ট্য ও ঘটায়। পরবর্তীতে এগুলোর আলোচনা আসছে ইনশা আর কোন কাজে আল্লাহ আমরা তাতে কল্যাণ কামনা করি এটাই হলো তাওহিদ আল আসমা ওয়া সিফাত সুতরাং বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের মাধ্যমে তাওহিদের প্রতিটি আসপেক্টের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে আমরা যখন বিসমিল্লা বলে খাই কিংবা বসি আমরা এজন্যই বিসমিল্লা বলি যাতে এতে বারাকা ও কল্যাণ নির্ধারিত হয় এটি হল তাহিদ আলাসমা ও সিফাত আবার বিসমিল্লার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেই আমরা খেতে পারি কিংবা লিখতে পারি এটা হচ্ছে তাহিদ আল রুবুবিয়া এবং বিসমিল্লার মাধ্যমে আমরা আরও সাক্ষ্য দেই যে আমি আল্লাহর জন্য ও মহান আল্লাহর অনুমতি ক্রমে এই কাজটি করছি তিনি আমাকে এর অনুমতি দিয়েছেন এবং একে হালাল করেছেন আর এ কারণেই আমি এটা করছি আর এটা হল তাওদ আল উলুহিয়া এটা একইভাবে অন্য সমস্ত বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং এখন থেকে বিসমিল্লা বলার সময় আপনার মাঝে এর উদ্দেশ্য সম্পর্কে এক ভিন্ন উপলব্ধি কাজ করবে আগে আপনি বিসমিল্লা বলতেন কারণ হাদিসে বিসমিল্লা বলার কথা এসেছে কিন্তু এখন আপনি বিসমিল্লা বলার সময় এর যথার্থ কারণ ও অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করবেন আসুন এবার রাহিমের ভাষাতাত্ত্বিক কিছু নিয়ম সম্পর্কে জানা যাক বিসমিল্লার যে বা এই বা হল ইস্তিয়ায়না ও তা অর্থাৎ বিসমিল্লার যে বা তার দ্বারা মহান আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ও নির্ভরশীলতার নির্দেশ করা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী এই নীতির নাম হল আলজারুর ফিলাম সংক্ষেপে আপনি যখন আরবিতে বিসমিল্লা বলেন এটি অটোমেটিক্যালি আপনার সংশ্লিষ্ট কাজ যেমন খাওয়া পান করা লেখা ইত্যাদি প্রতি ইঙ্গিত করে আপনাকে এজন্য পৃথকভাবে আমি খাওয়া লেখা কিংবা পান করার জন্য বিসমিল্লা বলছি এটা বলার দরকার নেই আরবিতে বিসমিল্লা বললে এগুলো উজ্জ্ব থাকে অর্থাৎ আমি খাচ্ছি আমি পান করছি এগুলো মুখে উচ্চারণ করতে হয় না এমনিতেই বলা হয়ে যায় এটা আরবি ভাষার অসংখ্য মাধুর্যগুলোর মধ্যে একটি খাওয়ার শুরুতে শুধু বিসমিল্লা বলার মানে হচ্ছে আপনি বলছেন যে আমি আল্লাহর নামে খাচ্ছি যদিও আপনি খাওয়ার ব্যাপারটি উল্লেখ করেননি এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন আপনি যদি কিছু লেখার আগে বিসমিল্লা বলেন তাহলে অটোমেটিক্যালি এটা বুঝাবে যে আমি আল্লাহর নামে লিখছি الزر والمجرور في البسملة متعلق بمحذوف تقديره فعل لائق بالمقام اي تاي خدش اير عربی باقرون اك نتي ام رأي نتي যখন কোন কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় তখন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী উক্ত কাজটির কথা মুখে উল্লেখ না করলেও শুধু বিসমিল্লা বলার মাধ্যমেই অটোমেটিক্যালি ওই কাজকে নির্দেশ করা হয় প্রতিবার আমরা যখন বিসমিল্লা বলি এটা শতঃ্ফূর্ত ভাবেই প্রকাশ করে যে আমি আল্লাহর নামে খাচ্ছি আমি আল্লাহর নামে পান করছি আল্লাহর নামে গাড়িতে চড়ছি ইত্যাদি লক্ষ্য করুন আমি প্রতিটি ক্ষেত্রে আগে বিসমিল্লা বলেছি এবং তারপর খাওয়া পান করা গাড়িতে চড়া ইত্যাদি কাজের কথা বলেছি কেন কারণ মহান আল্লাহ সুহান নাম সর্বদা বাক্যের শুরুতে বসবে লক্ষ্য করুন আমাদের বলতে হবে বিসমিল্লা আমি খাচ্ছি আমি খাচ্ছি বিসমিল্লা এমনটা কখনো বলা যাবে না দুটোর মাঝে বিরাট পার্থক্য রয়েছে আমি খাচ্ছি এর আগেই কেন বিসমিল্লা বলতে হবে পরে কেন বলা যাবে না আরবি ব্যাকরণ শাস্ত্রবিদদের মতে এর দুটো কারণ রয়েছে প্রথমত বাক্যের শুরুতে আল্লাহর নাম নিলে তা বারাকাপূর্ণ হয় দ্বিতীয়ত এই সামান্য পরিবর্তনের ফলেও বিরাট তারতম্য ঘটতে পারে কেননা আরবি ব্যাকরণ অনুসারে আপনি যখন মহান আল্লাহ নাম নিতে বিলম্ব করেন অর্থাৎ আমি খাচ্ছি বিসমিল্লা এমন বলার পরিবর্তে বিসমিল্লা আমি খাচ্ছি বলার মাধ্যমে আপনি আপনার কাজকে শুধুই আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাহে নির্দিষ্ট করছেন আরবি ব্যাকরণের এই নিয়মটি হল তা আখরিল আমিল ইয়ুফিদুল হাসল বিসমিল্লা আল্লাহর নামে আমি খাচ্ছি আমি আল্লাহ বেচিত অন্য কারো নামে খাই না বাক্যের শুরুতেই এই বিসমিল্লা বলার মাধ্যমে আপনি আপনার কাজকে শুধুমাত্র মহান আল্লাহর জন্য নির্ধারণ করে নিলেন এটাই হলো আমি খাচ্ছি বিসমিল্লা এবং বিসমিল্লা আমি খাচ্ছি এই দুইয়ের মধ্যে পার্থক্য তেমনি ভাবে হে আল্লাহ আমি শুধু আপনার জন্যই লেখি হে আল্লাহ আমি শুধু আপনার জন্যই পান করি এমন বলার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে শুধু এক আল্লাহর জন্য নির্ধারিত করে নেই কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে কেন কারণ এটা এক প্রকার ইবাদত এবং আপনি যখন কোন ইবাদত করবেন আপনাকে এর সপক্ষে দলিল পেশ করতে হবে আপনাকে দলিল প্রমাণাদি হাজির করতে হবে যে আপনি যা করছেন তা আসলে ইবাদত দলিল পেশ করার এই গুরুভারটি ইবাদতকারীর উপরেই বর্তাবে তাহলে কাজের শুরুতে বিসমিল্লা বলার দলিল কি কারণ এটা কুরআন থেকে প্রমাণিত কুরআনে ১১৪ বার বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এসেছে যদিও কুরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরা সুরা আওবা শুরুতে বিসমিল্লাহ রহিম নেই কিন্তু সুরা আনামলে মোট দুবার বিসমিল্লাহ রহমান ইরাহিম বলা হয়েছে একটি যথারীতি প্রথমে এবং অন্যটি ৩০ নাম্বার আয়াতে ইনাহু মিন সুলাইমান ইনহ বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই সেটা ছিল সুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং নিশ্চয়ই এতে বলা হয়েছে পরম করুন ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এই কারণে সুরা আবার শুরুতে বিসমিল্লা না থাকলেও আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল বিসমিল্লা নাজিলের দ্বারা সুরাসমূহের শুরু ও সমাপ্তি নির্ধারণ করতেন কাজের শুরুতে বিসমিল্লা বলার আরেকটি দলিল হল রাসুল্লাহ সাল্লিয়া চিঠির শুরুতে বিসমিল্লাহ রহমানিখতেন বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লাম যখন রোমান সম্রাট হিরাকলিয়াসের নিকট চিঠি পাঠালেন সেই চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আব্দিউ রসৌলি ইলা আজিম ইর রুম আল্হমান এই চিঠিতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দিয়ে শুরু করে তারপর বলা হয়েছিল যারা হিদায়াতের পথ অনুসরণ করবে তাদের উপর শান্তি বর্ষিত হোক তখন রাসুল্লাহ আলাম আলী রাজি আনহুকে বলেন উক্তি রহমান ইব্রাহিম লিখো বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আহরি এর অনুরূপ একটি হাদিস বর্ণনা করেন ইবনু হাজার আল্লাহ সোলানী ইরাহিম বলেন আলিমদের মাঝে এর ব্যাপক চর্চা ছিল এবং এটা একটি প্রতিষ্ঠিত বিষয় যে তারা সর্বদা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে তাদের কাজ শুরু করতেন আবু বকর আনহু একই কাজ করতেন আবু বকর রাজি আল্লাহ আনহ যখন আনাস ইবনু মালিক রাজি আল্লাহতাল আনহুকে সদাকার পত্রসহ বাহারাইনে প্রেরণ করেন তখন পত্রের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লিখেছিলেন কাজের শুরুতে বিসমিল্লা বলার সম্পর্কে একটি দায়ী বা দুর্বল হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে যে সব কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলা হয় না তাতে কল্যাণ নেই একটি বর্ণনায় এখানে আক্তা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং অপর একটি বর্ণনায় আক্তার শব্দটি এসেছে হাদিসটি ইবনে হেব্বান সহ আরো কিছু গ্রন্থে পাওয়া যায় এবং এটি একটি দায়িত বা দুর্বল হাদিস ইবনে হাজার আলাহ সালানী আল সৈয়ুতি আল আলবানী এবং অন্যান্য আরও অনেক আলিমরা একে দায় বলেছেন কেউ কেউ একে সহি বলেছেন কিন্তু এটা দিফ কোন কাজের শুরুতে বিসমিল্লা বলার সরাসরি হুকুম বিশিষ্ট এই হাদিস্ট্রি সহাই হলে আমাদের অন্য কোন দলিল পেশ করার প্রয়োজন থাকত না প্রমাণ হিসেবে এটাই আমাদের জন্য যথেষ্ট হতো কিন্তু হাদিস্ট্রী যেহেতু দাইফ আমরা একে দলিল হিসেবে গ্রহণ করতে পারি না এ কারণে আমরা অন্যান্য দলিল ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছি যে কোন কিছু শুরুতে যেমন বই লেখার আগেও বিসমিল্লা বলার অনুমোদন রয়েছে আর যেমনটা আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু আলিম ওই হাদিসটির বিশুদ্ধতা প্রমাণের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে কি হাদিসটি দিফ এবং এর সহায়িক না হওয়ার পেছনে অসংখ্য কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় যাচ্ছি না কার্যত হাদিসটির দায়ী হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে সেগুলো উল্লেখপূর্বক শাইক আল কাত্তানি যিনি মরক্কোর একজন বিখ্যাত হাদিস বিশারদ যিনি প্রায় আশি বছর আগে ইন্তেকাল করেন রহমতুল্লাহ আলাইহি তাঁর লেখা একটি সম্পূর্ণ পুস্তিকা রয়েছে যার নাম আল আকাউইল আল মুফাসল আলী বাইয়ানী হাদিস আল ইদায় বিল বাসমালা বারাকাত দিকে তাকানো যাক কোন কাজ তা যত সামান্যই হোক না কেন বিসমিল্লা বলার দ্বারা আমরা এতে থাকি আপনি যাই করেন না কেন বিসমিল্লাহ বলবেন যেন এতে হয় ইসলাম আপনাকে সর্বাবস্থায় সকল পরিস্থিতিতে বিসমিল্লা বলার জন্য উদ্বুদ্ধ করে যানবাহনে চড়ার সময় বিসমিল্লাহ বলুন ওর আনে সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াতে নূ হালাই সালাতাম তার কাউমকে লক্ষ্য করে বলেন ওকাল আর কাবু ফিহ বিসমিল্লা তিনি বলেন এতে আরোহণ করো মহান আল্লাহর নামে কুরবানির সময় বিসমিল্লা বলুন সুরা আল আনামের একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ সুহান বলেন ফাকুলা জুকি রাসমুল্লাহ আলাই অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে খাও খাওয়া ও পান করার সময় বিসমিল্লা বলুন অমর ইবন আবি সাল্লাম রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আলিক নিকটবর্তী অংশ থেকে খাও মুখাকাল এমনকি স্ত্রী সহবাসের সময় আমাদের বিসমিল্লা বলতে শিখিয়েছেন বিসমিল্লা আপনি যখন ঘরের বাতি নিভান এবং পাত্র ঢেকে রাখেন তখনও বিসমিল্লা বলুন মুখারি ও মুসলিমে আছে জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ বলার অভ্যাস করে তুলুন আমাদের জীবন থেকে বর্তমানে বারাকা চলে যাবার একটি কারণ হলো দৈনন্দিন জীবনের কাজগুলোর শুরুতে বিসমিল্লা না বলা কারণ আমাদের জীবনে বরকত লাভের একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিসমিল্লার উপর আমল করা অন্যরা যখন দুনিয়াবি উপকরণের মাঝে বরকত খুঁজে বেড়ায় আমরা মুসলিমরা তখন মহান আল্লাহর চাই আপনি যদি আপনার প্রত্যেকটা কাজের শুরুতে বিস্মিল্লা বলেন তবে আল্লাহ এতে বারাকা দিবেন আপনার জীবনে বারাকার জন্য যদি মহান আল্লাহ আপনার পাশে থাকেন তবে কি আর অন্য কিছুর প্রয়োজন আছে আল্লাহ সুবাহ সুরা আল আরফের ছিয়ানব্বই নাম্বার আয়তে বলেন লমুমত্ন লফত্ন নালাই অর্ল কিং কবু যদি নগরবাসীরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত আমি অবশ্যই তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম সুবহানুবাহান নিজে বলছেন আমি তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম আই বিসমিল্লা বলুন মহান আল্লাহ আপনার জন্য আসমান ও জমিনের কল্যাণের দরজা খুলে বারাকা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আপনি যদি সব সময় এটা ভেবে বিস্মিত হন যে আজকে আমাদের সময় খাবার দাবার ঘুম কিংবা কোরআন তেলাওয়াত কিছুতেই কেন বারাকা নেই তবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি এতদিন বিসমিল্লা বলে আসছেন কিংবা অন্তরের গভীর থেকে এর প্রকৃত অর্থ বুঝে বলেছেন ইনশাআল্লাহ আজকের এই লেকচারের পর আপনি বিসমিল্লা সম্পর্কে এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে শিখবেন